সরশ্রধ্যায় জয় জয় দীনবন্ধু শ্রীগর সুন্দর জয় জয় লক্ষ্মীকা সবার ঈশ্বর জয় জয় ভক্ত রক্ষা হেতু অবতার জয় সর্বকাল সত্য কীর্তনবিহার ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয় আদি খণ্ড কথা অতি অমৃতের ধার জহি গৌরাঙ্গের সর্বমোহন বিহার হেনমতে বৈকুণ্ঠ নায়ক নবদ্বীপে গৃহস্থ হইয়া পরায় নদীজরূপে প্রেমভক্তি প্রকাশ নিমিত্ত অবতার তাহা কিছু না করেন ইচ্ছা সে তাহার অতি পরমার্থ শূন্য সকল সংসার তুচ্ছর বিষয়ে সে আদর সবার গীতা ভাগবত বা পড়ায় জে যেজন তারাও না বলে না বলায় কৃষ্ণ সংকীর্তন হাতে তালে দিয়া সে সকল ভক্তগণ আপনা আপনি মিলি করেন কীর্তন তাহাতে উপহাস করে সবারে কার্যে ডাক ছাড়ে উচ্চস্বরে আমি ব্রহ্ম আমাতেই বৈশে নিরঞ্জন দাস প্রভু ভেদ বা করে কি কারণ সংসারী সকল বলে মাগিয়া খাইতে ডাকিয়া বলয়ে হরি লোক জানাই এগুলার ঘরদার দ্বার ফেলাই ভাঙিয়া এই যুক্তি করে সব নদিয়া সম্ভাষা করেন হেন না পায় নজনে শূন্য দেখি ভক্তগান, সকল সংসার আ কৃষ্ণ বলিয়া দুঃখ ভাবে অপার হেন কালে তথায় আইলা হরিদাস শুদ্ধ বিষ্ণু ভক্তি যার বিগ্রহে প্রকাশ এবে শুন হরিদাস ঠাকুরেরও কথা যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বা ব্রণ গ্রামেতে অবতীর্ণ হরিদাস সে ভাগ্যে সে সব দেশে কীর্তন প্রকাশ কতদিন থাকিয়া আইলা গঙ্গা তীরে আসিয়া রহিলা ফুলিয়ায় শান্তিপুরে পাইয়া তাহান সঙ্গ আচার্য গোসাই হুঙ্কার করেন আনন্দের অন্তনাই হরিদাস ঠাকুর অদ্বৈতের সঙ্গে হাসেন গোবিন্দরস সমুদ্র তরঙ্গে নিরবধি হরিদাস গঙ্গা তীরে তীরে ভ্রমেন কৌতুকে কৃষ্ণ বলি উচ্চস্বরে বিষয়ে সুখেতে বিরক্তে অব্রগণ্য কৃষ্ণ নামে পরিপূর্ণ শিবদন ধন্য ক্ষণেক গোবিন্দ নামে নাহিক বিরক্তি ভক্তিরসে অনুক্ষণ হয় না মূর্তি কখনো করেন নৃত্য আপনি কখনো করেন মত্ত সিংহ প্রায় ধনী কখনো বা উচ্চেশ্বরে করেন অরদন অট্ট অট্ট মহাহাস্য হাসে কখন কখনো নতি হুঙ্কার করিয়া কখনো মূর্চ্ছিত হই থাকে ন নিয়া ক্ষণে অলৌকিক শব্দ বলে ডাকিয়া খনে তাই বাখানে ন উত্তম করিয়া অশ্রুপাত্র মহর্ষ হাস্য মূর্চ্ছা ধর্ম কৃষ্ণভক্তি বেকারের যত আছে মর্ম প্রভু হরিদাস মাত্র নৃত্যে প্রবেশিলে সকল আসিয়া তান শ্রী মিলে কেন সে আনন্দধারা তীতে সর্বঙ্গ অতি দেখি পায় মহারঙ্গ কিবা সে অদ্ভুত অঙ্গে শ্রীপুলকাবলী ব্রহ্মা শিব দেখিয়া হয় কুতুহলি পুলিয়া গ্রামের যত ব্রাহ্মণ সকল সবেই তাহানে দেখি হইলা বিহল সবার তাহানে বড় জন্মিল বিশ্বাস ফুলিয়ায় রহিলেন প্রভু হরিদাস গঙ্গা স্নান করি হরি নাম, উচ্চ করি লইয়া বলেন সর্বস্থান কাজী গিয়া মুলুকের অধিপতি স্থানে কহিলে ক তাহানো সকল বিবরণে জবন হইয়া করে হিন্দুরাচার ভালো মতে তারে আনি কর হ বিচার পাপির বচন শুনি সেহ পাপমতি ধরিয়ান অতি শীঘ্র গতি কৃষ্ণের প্রসাদে হরিদাস মহাশয় জবনের কি দায় কালের না ভয় কৃষ্ণ কৃষ্ণ বলিয়া চলিলা সেইখানে মুলুকতির আগে দিলা রোশনে হরিদাস ঠাকুরের শুনিয়া গমন হরিষে বিষাদ হইল যত সুসজ্জন বড় বড় লোক যত আছে বন্দি ঘরে তারা সব রেষ্ট হইল শুনিয়া অন্তরে পরম বৈষ্ণব হরিদাস মহাশয় কানে দেখি বন্দি দুঃখ হইবে খয় রক্ষক লোকেরে সবে সাধন করিয়া রহিলেন বন্দিগণ এক দৃষ্টি হইয়া হরিদাস ঠাকুর আইলা সেই স্থানে বন্দি সবে দেখি কৃপা দৃষ্টি হইল মনে হরিদাস ঠাকুরের চরণ দেখিয়া রহিলেন বন্দিগণ প্রণতি করিয়া আজানু লম্বিত ভুজ কমল নয়ন সর্বমনোহর মুখ চন্দ্র চন্দ্রনুপম ভক্তি করি সবে করিলেন নমস্কার সবার হইল কৃষ্ণ ভক্তির অবিকার তা সবার ভক্তি দেখে প্রভু হরিদাস বন্দি সব দেখি তান হইল কৃপাহাস থাকো থাকো এখন আছো হ যেন রূপে গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে না বুঝিয়া তাহান সে দুর্গে বচন বন্দি সব হইল কিছু বিশাদি তো মন তবে পাঁচে কৃপাযুক্ত হই হরিদাস গুপ্ত আশীর্বাদ কহে করিয়া প্রকাশ আমি তোমা সবারে যে কইল আশীর্বাদ তার অর্থ না বুঝিয়া হ বিষাদ মন্দ আশীর্বাদ আমি কখনো করি মন সবে ইহা বুঝ বিচারি এবে কৃষ্ণ প্রতি তোমা মন যেন আছে মতো থাকু সর্বক্ষণ এবে নিত্য কৃষ্ণ নাম কৃষ্ণেরও চিন্তন সবে মেলি করিতে থাকো হুক্ষন এবে হিংসা নাহি নাহি প্রজার প্রেরণ কৃষ্ণ বলি কাকুবাদে গিয়া বিষয়েতে প্রবর্তিলে সবেই হা গেলে দুষ্ট মেলে বিষয়ে থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয় বিষয়ের দূরে কৃষ্ণ জানি হ নিশ্চয় বিষয় আবিষ্ট মন বড়ই জঞ্জাল স্ত্রী পুত্র মায়া জাল এই সবকাল কোন ভাগ্যবান সাধু আবেশ ছাড়ি কৃষ্ণের ভজয় সেই সব অপরাধ হবে পুনর্বার বিষয়ের ধর্ম এই শুনো কথা সার বন্দি থাকু হেন আশীর্বাদ নাহি করি অহর পাশর অহরণরী ছলে কহিলাম আমি এই আশীর্বাদ তিলার থেকে না ভাবিও তোমরা বিষাদ সর্বজীব প্রতি দয়া দর্শন আমার কৃষ্ণে দৃঢ়ভক্তি হোক তোমার সবাকার, আকার চিন্তা নাহি দিন দুই তিনেরও ভিতরে বন্ধন ঘুচিবেই কহিলু তোমারে বিষয়েতে থাকো কিবা বা থাকো যথা তথা এই বুদ্ধি কবু না পাশরী ও সর্বথা বন্দী সকলের করি শুভানুসন্ধান আইলেন মুলুকের অধিপতি স্থান অতি মনোহরতে দেখিয়া তাহান পরম গৌরবে বসি দিলা স্থান আপনে জিজ্ঞাসে তারে মুলুকের প্রতি কেন ভাই তোমার কিরূপ দেখিমতি कत भाग्य देख तुम हई आवन तब हिंदू देह मन हिंदू देखी ना ताई तुम महाशजात जिधर्म लंगी कर अन्न व्यवहार परलोके कमने बाईार ना जानिया जे किचू करनाचार से पापुचाह कलमा उच्चाराय मोहितर वाक्य हरिदास अहविष्णु मायी महािले मधुर उत्तर सुनोबापी नाम मात्र भेद कर हिंदुए जवने परमार्थे एक कहे कुरने पुराणे एक शुद्ध नित्य वस्तु अखंड अव्य পরিপূর্ণ হইয়া বৈষে সবার হৃদয়ে সেই প্রভু যারে যেন লওয়ায় মন সেই মতো কর্ম করে সকল ভুবন সে প্রভুর নাম গুণ সকল জগতে বলেন সকলে মাত্র নিজ শাস্ত্র মতে যে ঈশ্বর সে পুনঃ সবার ভাব লয় হিংসা করিলেই সে তাহান হিংসা হয় এতে কে আমার এসে ঈশ্বর যে হেন চিত্তে করিয়া নিন্দুকুলে হইয়া ব্রাহ্মণ আপনে আসিয়া হয় ইচ্ছায় হিন্দু বা কি করে তারে যার যেই কর্ম আপনে যে মহিল তারে মারিয়া কি ধর্ম মহাশয় তুমি এবে কর হবিচার যদি দোষ থাকে শাস্তি কর আমার হরিদাস ঠাকুরের সুসত্ব বচন শুনিয়া সন্তোষ হইল সকল সবে এক পাপি কাজী মুলুক বলিতে লাগিলা শাস্তি কর হই এই দুষ্ট আরো দুষ্ট করিবে অনেক জবন কুলেতে অমহিমা নিবেগ এতে কেহার শাস্তি করো ভালোমতে। নহেবা আপন শাস্ত্র বলুক মুখেতে পুনহ বলে মুলুকের প্রতি আরে ভাই আপনার শাস্ত্র বল তবে চিন্তা নাই অন্যথা করিবে শাস্তি সব কাজী গণে বলিবাও পাছে আর লঘু হইবা কেন হরিদাস বলেন যে করা নিঃশ্বরে তাহা বই আর কেহ করিতে না পারে অপরাধ অনুরূপ যার যেই ফল ঈশ্বরে সে করে ইহা জানি হেবল খণ্ড খণ্ড হই দেহ যাই যদি প্রাণ তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। শুনিয়া তাহান বাক্য মুলুকের প্রতি জিজ্ঞাসিল এবে কি করিবা ইহা প্রতি কাজী বলে বাইশ বাজারে বেরি মারি প্রাণ লহ আর কিছু বিচার না করি जारे मारि हो जी जिए तब जानी ज्ञानी सब साचा कथा कहे पकले डाक मारिवि जान प्राण नवन हे हिदुआनी प्राणान्त हईले शेषे शे ए परे पपिर वचने से ही पपी आज्ञा दिल दुष्ट आशी हरिदासर धरिल বাজারে বাজারে সব বেড়ি দুষ্টগণে মারে সে নির্জীব করি মহাক্রোধ মনে কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করেন হরিদাস নামানন্দে দেহ দুঃখ নাহয় প্রকাশ দেখি হরিদাস দেহে অত্যন্ত প্রহার সুজন সকল দুঃখ ভাবে নপার কিহ বলে উচ্ছন্ন হইবে সর্বরাজ্য से निमित्ते सुजने रे करे हेन कार्य राजा उजिर रे, रे केह सपे क्रोध मने। मारामारी कर उठे कने केह जवन गण रे परे किल्प करी मार बुहरे तथापिह दया नाहि जन्मे पापी गणे बजारे बजारे मारे महा्रोधुमे कृष्णर प्रसादे हरिदासर शरे অল্প দুঃখ নাহি জন্মে এতে প্রহারে অসুর প্রহারে যেন প্রহাদ বিগ্রহে কোনো দুঃখ না জানিল সর্বশাস্ত্রী কহে এই মত জবনে রসেস প্রহারে দুঃখ না জন্ম এ হরিদাস ঠাকুরের হরিদাস মরণেও এ দুঃখ সর্বথা ছিন্দেশ ক্ষণে হরিদাসের কি কথা সবে যে সকল পাপি গণ তারে মারে তার লাগে দুঃখমাত্র ভাবে নন্তরে এসব জীবেরে কৃষ্ণ করহ প্রসাদ মোর দ্রোহে নহ সবার অপরাধ এই মতো পাপি নগরে নগরে প্রহার করে হরিদাস ঠাকুরের দৃঢ় করি মারে তারা প্রাণ লইবারে মনস্মৃতি নাহি হরিদাসের ওপহারে বিস্মিত হইয়া ভাবে সকল জবনে মনুষ্যের প্রাণ কি রহে মারনে দুই তিন বাজারে মারিলে লোক মরে বাইশ বাজারে মারিল যে হারে মরেও না আরো দেখি হাসে খনে এ পুরুষ পীর বা সবে ভাবে মনে জবন সকল বলে ওহে হরিদাস তোমা হইতে আমার সবার হইবে কোন এত প্রহারেও প্রাণ না যায় তোমার কাজী প্রাণ লইবে আমা সব আকার হাসিয়া বলেন হরিশ মহাশয় আমি জিলে তোমা সবার মন্দ যদি হয় তবে আমি মরিয়ই দেখো বিদ্যমান এত বলি আবিষ্ট হইলাকিধান সর্বশক্তি সমন্বিত প্রভু হরিদাস হইলেই নচেষ্ট কোথাও না হি দেখিয়া জবনগণ বিস্মিত হইল মুলুক পতির দ্বারে লইয়া ফেলাইল মাটি দেহনিয়া বলে মূলুকের প্রতি কাজী কহে তবে তো পাইবে ভালো গতি বড় হই যেন করিলে কনিচ কর্ম অতএবিহারে জুয়াই হেন ধর্ম মাটি দিলে পরলোকে হইবেকে ভালো গাঙ্গে ফেলো যেন দুঃখ পায় চিরকাল কাজির বচনে সব ধরিয়া জবনে, গাঙে ফেলাইতে সবে তোলে গিয়া তানে গাঙ্গে নিতে তোলে যদি যবন সকল বসিলেন হরিদাস হইয়া নিশ্চল ধ্যানানন্দে বসিলা ঠাকুর হরিদাস বিশ্বম্ভর দেহে আসি হইলা পরকাশ বিশ্বম্ভর অধিষ্ঠান হইল শরীরে কার শক্তি আছে হরিদাসে না মহাম বলবন্ত সব চতুর্দিকে ঠেলে মহাস্তম্ভ প্রায় প্রভু আছে ন নিশ্চলে কৃষ্ণানন্দ শ্রেধা সিন্ধু মধ্যে হরিদাস মগ্ন হই আছেন বাহ্য নাহি পরকাশ কি কিবা পৃথিতে গঙ্গায় না জানেন হরিদাস আছেন কোথায় প্রের যেহেন স্মরণ কৃষ্ণ ভক্তি সেই মত হরিদাস ঠাকুরের শক্তি হরিদাস এই সব কিছু চিত্র নহে নির গৌরচন্দ্র জাহান হৃদয়ে রাক্ষসের বন্ধনে যে হেন হনুমান আপনে লইয়া করি ব্রহ্মার সম্মান এই মতো হরিদাস জবন প্রহার জগতের শিক্ষা লাগি করিলা শিকার অশেষ দুর্গতি হয় যদি যায় প্রাণ তথাপি বদনে না ছাড়ি ছাড়িব নাম। অন্যথা গোবিন্দ হেন রক্ষক থাকিতে কার শক্তি আছে হরিদাসের এ হরিদাস স্মরণেও এ দুঃখ সর্বথা খণ্ডে সেই ক্ষণে হরিদাসের কি কথা সত্য সত্য হরিদাস জগত ঈশ্বর চৈতন্য চন্দ্রের মহামুখ অনুচর হেন মতে হরিদাস ভাসেন গঙ্গায় খনেকে হইল বাহ্য ঈশ্বর ইচ্ছায় চৈতন্য পাইয়া হরিদাস মহাশয় তীরে আসি উঠিলেন পরানন্দময় সেই মতে আইলেন ফুলিয়া ফুলিয়ানগরে কৃষ্ণনাম বলিতে বলিতে উচ্চশ্বরে দেখিয়া অদ্ভুত শক্তি সকল জবন সবার খুন্ডিল হিংসা ভালো হইল মন পীর জ্ঞান করিসবে কইল নমস্কার সকল জবন গণ পাইল নিস্তার কতক্ষণে বাহ্য পাইলেন হরিদাস জানিলাম তুমি মহাপীর এক জ্ঞান তোমার সে হইয়াছে স্থির যোগী জ্ঞানী যত সব মুখে মাত্র বলে তুমি সে পাইলা সিদ্ধি মহাকুতু হলে তোমার মুহিথারে সকল তোমার সম শত্রু মিত্র নাই তোমা চিনে হেন জন চুহুবনে নাই চলো তুমি সুহ করো আপন ইচ্ছায় গঙ্গা তীরে থাকো গিয়া নির্জন গোফায় अपन इच्छाए तुम थो जथा तथा जे तुम इच्छा तर सर्वथा हरिदास ठाकुर चरण देखि उत्तम जवन देखी भूले एत क्रोधे आनी मारे पीड़ ज्ञान करो पे पे धरे जवने कृपा दृष्टि करिया प्रकाश फुलिया आइला ठाकुर हरिदास উচ্চ করি নাম লইতে লইতে আইলেন হরিদাস ব্রাহ্মণ সভাতে হরিদাস দেখি ফুলিয়ার বিপ্রবাণ সবেই হইলা অতি পরানন্দ মন হরিধ্বনি বিপ্রবাণ লাগিলা করিতে হরিদাস লাগিলেন আনন্দে নাচিতে অদ্ভুত অনন্ত হরিদাসের অবিকার অশ্রুকম্প হাস্যমূর্ছা পুলক হুঙ্কার আছাড় খায়েন হরিদাস প্রেমরসে দেখিয়া ব্রাহ্মণগণ মহানন্দে ভাসে স্থির হই খনেকে বসিলা হরিদাস বিপ্রবান বসিলেন বেড়ি চারিপাশ হরিদাস বলেন সুনহ বিপ্রগণ দুঃখ না ভাবিও কিছু আমারও কারণ প্রভুর আমি যে শুনিল অপার তার শাস্তি করিলেন ঈশ্বর আমার ভালো হইল ইথে বড় পাইলু সন্তোষ অল্প শাস্তি করি কমিলেন বড় দোষ কুম্ভী পাক হয় বিষ্ণু নিন্দন শ্রবণে তাহা আমি বিস্তর শুনিলু পাপ কানে যজ্ঞ শাস্তি করিলেন ঈশ্বর তাহার হেন আর যেন নহে পুনর্বার হেন মতে হরিদাস বিপ্রগণ সঙ্গে নির্ভয়ে করেন সংকীর্তন মহারঙ্গে তাহানেও দুঃখ দিল যে সব জবনে সব উচ্ছন্ন তারা হইল কতদিনে তবে হরিদাস গঙ্গা তীরে গোফা করি থাকে নিরলে অহর্ণিশ কৃষ্ণ স্মরী তিন লক্ষ নাম দিনে করে ন গ্রহণ গফা হইল তার যেন বৈকুণ্ঠ ভবন महान आग बैशे से गुफार भरे जला प्राणी मात्रे सही ना पारे हरिदास ठाकुर जत कई ना पारे रही परम विशेष जला सब पायें हरिदासन किचुना जान बसिया करें जुक्ति सर्वविप्रमाणे हरिदास आश्रम तेक कने সেই ফুলি আয় বৈশে মহাবৈদ্যগন তারা আসি জানি লেক সর্পেরও কারণ বৈদ্য বলি লেক এই গোফার তলায় এক মহানাগ আছে তাহারও জালায় রহিতে না পারে কেহ কহিল নিশ্চয় হরিদাস সত্তরে চলু নশ্রয় সর্পের শহীদ বাস বহুযুক্ত নয় চলো সবে কহি গিয়া তাহানো আশ্রয় তবে সবে আসি হরিদাস ঠাকুরেরে কহিল বৃত্তান্ত সেই গোফা ছাড়িবারে মহানাগ বৈষেই গোফার ভিতরে তাহার জ্বালায় কে রহিতে না পারে অতএযোগ্য নয় অন্যস্থানে আসি তুমি কর হো আশ্রয় হরিদাস বলেন অনেক দিন আছি কোন জ্বালা বিষ এ গুফায় না হিবাসী সবে দুঃখ তোমরা যে না পারো সহিতে এতে কে চলিমু আমি যে সেভিতে সত্য যদি হাতে থাকেন মহাশয় দেহ যদি কালি না ছাড়েন এলয় তবে আমি কালি ছাড়ে যাইমু সর্বথা চিন্তা নহি তোমরা বলো কৃষ্ণগাথা এই মতো কৃষ্ণ কথা মঙ্গল কীর্তনে থাকিতে অদ্ভুত অতি হইল সেইখানে হরিদাস ছাড়িবেন শুনিয়া বচন মহানাগ ছাড়িলেন স্থান সেইক্ষণ কর্ত হইতে উঠি সর্প সন্ধ্যার প্রবেশে সবেই দেখেন চলিলেন অন্য দেশে পরম অদ্ভুত সর্প মহাভয়ঙ্কর পিতনীল শুক্লবর্ণ পরম সুন্দর মহামণি জ্বলিতেছে মস্তক উপরে দেখি ভয়ে বিপ্রগণ কৃষ্ণ কৃষ্ণ স্মরে সর্ব চলিয়া গেল জ্বালা নাহি আর বিপ্রগণ হইলেন সন্তোষ আপার দেখি হরিদাস ঠাকুরের মহাশক্তি বিপ্রগণের জন্মিল বিশেষ তার ভক্তি हरिदास ठाकुर एक प्रभा जार वाक्यम स्थान छड़ी लेक जार दृष्टिम्रे छबंधन कृष्णना लंघेन हरिदासर वचन आर सुनतान अद्भुत आखान नागरज्ये कहिला महिमा तादिन बड़ एक लोकर मंदिर সর্বক্ষত ডঙ্ক নাচের বিবিধ প্রকারে মৃদঙ্গ মন্দিরা গীত তার মন্ত্র ঘরে ডঙ্ক বেরি সবে গায়েন উচ্চস্বরে দৈব গতি তথায় আইলা হরিদাস ডঙ্কৃত্য দেখেন হইয়া কপাস মনুষ্য শরীরে নাগ রাজমন্ত্র বলে অধিষ্ঠান হইয়া নাচে কুতুহলে कलियदह करेंट्य ईश्वरे से गीत गायें कारुण्य उच्च स्वरे सुनी निज प्रभुर महिमा हरिदास पढ़ला मूर्छितई कथान अने के चैतन्य पाई करिया हूँकार आनंदे लागिला नृत्य करी पे अपार हरिदास ठाकुर आवेश देखिया हई डहिया গড়া গড়ি যাইন ঠাকুর হরিদাস অদ্ভুত পুলকষ্ট্রু কম্পের প্রকাশ প্রদন করেন হরিদাস মহাশয় শুনিয়া প্রভুর গুণ হইলা তন্ময় হরিদাস বেরিসবে গায় ন হরি সে জোর হস্তে রহি ডঙ্ক দেখে এক পাশে ক্ষণকে রহিল হরিদাসের আবেশ পুন আসি ডৃত্যে করিলা প্রবেশ হরিদাস ঠাকুরের দেখিয়া আবেশ সবেই হইলা অতি আনন্দ বিশেষ যেখানে পড়ে তার চরণের ধুলি সবেই স্লেপেন অঙ্গে হই কুতু হলি আর এক ঢঙ্গ বিপ্র থাকি সেইখানে মুই ও নাচিমু আজি গনে মনে মনে বুঝিলচিলেই অবোধ বর্বরে অল্প মনুষ্যেরও পরম ভক্তি করে এত ভাবি সেই ক্ষণে আছাড় খাইয়া পড়িল যে হেন মহা হইয়া যেই মাত্র পড়িল ডঙ্কের নিত্যস্থানে মারিতে লাগিলা ডঙ্ক মহাক্রোধ মনে আশেপাশে ঘাড়ে মুড়ে বেত্রেরও প্রহার নির্ঘাত মার ডঙ্ক রক্ষা না হিয়ার প্রহারে দ্বিজত হইয়া বাপ বাপ বলি গেল বিস্তর সবার ওজন নিল বড় বিস্ময় অন্তর জোর হস্তে সবে জিজ্ঞাসেন ডঙ্ক স্থানে কহ দেখিয়ে বিপ্রের মারিলা বা হরিদাস নাচিতে বা জোর হস্তে কানে, রহিলা সব কথা কহত আপনে তবে সেই ডঙ্কমুখে বিষ্ণু ভক্ত নাগ কহিতে লাগিলা হরিদাসের অপ্রভাব তোমরা যে জিজ্ঞাসিলা এ বড় রহস্য যদ্যপি অকথ্য তবু কহি মু অবশ্য হরিদাস ঠাকুরের দেখি আবেশ। तुमराजे भक्ति बड़ करे ब्राह्मण कर बुद्धे आचार खाइम सुख भंग कर बुद्धे को जने शक्ति हरिदास संगे स्पर्धा मिथ्या अतएव शांति बहु करे बड़ लोक करीलोक कुर जानुकमारे আপনারে প্রকটাই ধর্ম কর্ম করে এ সকল দাম্ভিকের কৃষ্ণে প্রীতি নাই অকৈতব হইলে সে কৃষ্ণ ভক্তি পাই এই যে দেখিলা নাচিলেন হরিদাস ও নৃত্য দেখিতে সর্ববন্ধ হয় নাশ হরিদাস নৃত্যে কৃষ্ণ নাচেন আপনে ব্রহ্মাণ্ড পবিত্র হয় ও নৃত্য দর্শনে উহান যে যজ্ঞপদ হরিদাস নাম নিরবধি কৃষ্ণচন্দ্র হৃদয়ে উহান সর্বভূতল সবার উপকারী ঈশ্বরের সঙ্গে প্রতি জন্মে অবতারী কুহি যে নিরপরাধ বিষ্ণু বৈষ্ণবেতে স্বপ্নে উহান দৃষ্টি না যায় বিপথে তিলার্ধ উহান সঙ্গ যে জীবের হয় সে অবশ্য পায় কৃষ্ণ পাদ ব্রহ্মা শিব হরিদাস ভক্ত সঙ্গ নিরবধি করিতে চিত্তের বর রঙ্গ জাতিকুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন নিচকুলে প্রভুর আজ্ঞাতে অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয় তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয় উত্তম কুলেতে জন্মি শ্রীকৃষ্ণে না ভজে কুলে তার কি করিবে নজে এই সব বেদ বাক্যের সাক্ষী দেখাই হরিদাসিদাস নিচ জাতি নাম হরিদাস স্পর্শবর্ণা পরে দেবগণ গঙ্গাও বাঁধছেন হরিদাসেরও মজ্জন স্পর্শের দেখিলেই হরিদাস ছিন্ডে সর্বজীবের অনাদি কর্মপাশ হরিদাস আশ্রয় করিবে যেই জন তানে দেখিল খণ্ডে সংসার বন্ধন শতবর্ষে শতমুখে উহান মহিমা কহিলি পারি করিবারে সীমা ভাগ্যবন্ত তোমরা আসে তোমা সভা হইতে উহান মহিমা কিছু আইল মুখ হেতে সকৃত্যে বলিবে হরিদাস নাম সত্য সত্য সে যাই যাইবেক কৃষ্ণধাম এত বলি মৌন হইলেন নাগরাজ তুষ্ট হইলেন শুনি সজ্জন সমাজ হেন হরিদাস ঠাকুরের অনুভব আছেন পূর্বে শ্রীবৈষ্ণবনাগ সবার পরম প্রীতি হরিদাস প্রতি নাগ মুখে শুনি হরসিত হইলী হেন মতে বইছেন ঠাকুর হরিদাস গৌরচন্দ্র না করেন ভক্তির প্রকাশ সর্বদিকে বিষ্ণু ভক্তি শূন্য সর্বজন উদ্দেশ্য না জানে কেহ কেমন ও কীর্তন কোথাও নাহ কো বিষ্ণু ভক্তির প্রকাশ বৈষ্ণবের সবেই করয়ে পরিহাস আপনাপনি সব সাধু গণ মিলি গায়েন শ্রীকৃষ্ণ নাম দিয়া করতালি তাহাতেও দুষ্টগণ মহাক্রোধ করে মরে এ বামন গুলা রাজ্য করিবেক বেকনাশ ইহা সবা হইতে হবে দুর্ভিক্ষ প্রকাশ এ বামুন সব মাগিয়া খাইতে ভাবুক কীর্তন করি নানা ছল পাতেন গোসাঁর বরিষা বরিশা চারিমাস ইহাতে কি জুয়াই ডাকিতে বড় ডাক নিদ্রাভঙ্গ হইলে ক্রুদ্ধ হইবে গোসাই দুর্ভিক্ষ করিবে দেশে ইথে ইহো বলে যদি ধান্য কিছু মূল্য চড়ে তবে এগুলারে ধরি কিলাই মু ঘাড়ে কিহ বলে একাদশী নিশি জাগরণে করিবে গোবিন্দ নাম করি উচ্চারণে दिन उच्चारण करी क्षेपे जत मध्यस्थ समाज दुख पाए सको भक्तगण तथा पिना छाड़े के हरिशंकीन भक्ति जगे लोकर देखिया अनदर हरिदास दुख बड़ पाये नथापिह हरिदास उच्च स्वर करी বলেন নভুর সংকীর্তন মুখ হরি ইহাতেও অত্যন্ত দুষ্কৃত পাপীগণ না পারে শুনিতে উচ্চ হরি সংকীর্তন নদী গ্রামে এক ব্রাহ্মণ দুর্জন হরিদাসে দেখি ক্রোধে বল বচন অহে হরিদাস একই ব্যবহার তোমার ডাকিয়া যে নাম লহ কিহেতু ইহার মনে মনে জপিবা এই সে ধর্ম হয় ডাকিয়া লইতে নাম কোন শাস্ত্রে কয় কার শিক্ষা হরি নাম ডাকিয়া লইতে এই তো পণ্ডিত সভা বল হাতে হরিদাস বলেন ইহার যত তত্ত্ব তোমরা সে জানো হরি নামেরও মহত্ব তোমরা সবার মুখে শুনি আসে আমি বলিতেছি বলি অং যে বা কিছু জানি উচ্চ করি লইলে শতগুণ পূর্ণ হয় দোষ তো না কহে শাস্ত্রে গুণ সে বর্ণয় উচ্চই শতগুণ ভাবে তীতি বিপ্রবলে উচ্চ নাম করিলে উচ্চার শতগুণ পূর্ণ ফল হয় কী হেতু ইহার হরিদাস বলেন সুনহ মহাশয় যে তত্ত্ব ইহার বেদে ভাগবতে কয় সর্বশাস্ত্র স্ফুরে হরিদাসের শ্রী লাগিলা করিতে ব্যাখ্যা কৃষ্ণানন্দে শুনুবিপ্র সকৃত শুনিলে কৃষ্ণ নাম পশুপক্ষী কীট যায় শ্রীবৈকুণ্ঠ ধাম জন্নাম গৃণানীতন মে বচ সদি কিংভূয় স্পৃষ্ট পদাহিতে পশুপক্ষী কীটাদি বলিতে না পারে শুনিলেই নাম তারা সবতরে জপিলে শ্রীকৃষ্ণ নাম আপন এসে তরে উচ্চ সংকীর্তনে পর উপকার করে অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে জপ ত হরি মানি স্থানে শতগুণাধিক আত্মানঞ্চ পুনা তুচ্ছ পুনা চপ কর্তা হইতে উচ্চ সংকীর্নকারী শতগুণ অধিক সে পুরাণে তে ধরি শোন বিপ্রমন্দিয়া ইহার কারণ জপিয়াপনারে সবে কর এ পোষণ উচ্চ করি করিলে গোবিন্দ সংকীর্তন জন্তু মাত্র শুনিয়াই পাই বিমোচন জিউ ভা পাইয় বিনা সর্বপ্রাণী না পারে বলি তাই কৃষ্ণ নাম হেন ধনী ব্যর্থ জন্মাইহারা নিস্তরে যাহা হইতে দেখি কোন দোষ সে কর্ম করিতে কেহ আপনারে মাত্র করয় পোষণ কেহ বা পোষণ করে সহেসে কজন দুয়ে থেকে বড় ভাবি বুঝ অপনে এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তনে সেই বিপ্র শুনি হরিদাসেরও কথন বলিতে লাগিল ক্রোধে মহাদুর্চন দর্শন কর্তায় বে হইল হরিদাস কালে কালে বেদপথ হয় দেখিনাস যোগ শেষে শুধ্র বেদ করিবে বা খানে এখনই তাহা দেখি শেষে আর এই রূপে আপনারে প্রকট করিয়া, ঘরে ঘরে ভালো ভোগ খাইস বলিয়া যে ব্যাখ্যা করিলে তুই এ যদি লাগে তবে তোর নাক কান কাটি তোর আগে শুনি বিপ্রাধমের বচন হরি দাস করি বলি সত হইল কিছু হাস প্রত্যুত্তর আর কিছু তারে না করিয়া চলিলেন উচ্চ করি কীর্তন গাইয়া যে পাপী পাপি সভাসদ সেহ পাপমতি উচিত উত্তর কিছু না করিলি এ সকল রাক্ষস ব্রাহ্মণ নাম এই সব লোক জম যাতনার পাত্র হলিযুগে রাক্ষস সকল বিপ্রঘরে জন্মিবেক সুজনের হিংসা করিবারে রাক্ষস কলিম আশ্রিত জায়ন্তে ব্রহ্মজন ইসু উৎপন্না ব্রাহ্মণ কূলে বাঁধন্তে সত্রিয়ান কৃষাণ এসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার ধর্মশাস্ত্রে সর্বথা নিষেধ করিবার কিম বহুন্ন ব্রহ্মজেহি অবৈষ্ণব তেষাং সম্ভাষণ স্পর্শ প্রমা শিব নেত লোকে বিপ্রাৈষ্ণব বৈষ্ণববর্ণ বাঘ্যপি পুনাভুবনত্র ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তবে তার আলাপে হো পুণ্য যায় সে বিপ্রাধমের কত দিবস থাকিয়া বসন্তে নাসিকা তার পড়িল খসিয়া হরিদাস ঠাকুরের বলিলে কে যেন কৃষ্ণ তাহার শাস্তি করিলেক তেন বিষয়েতে মগ্ন জগৎ দেখি হরিদাস দুঃখে কৃষ্ণ কৃষ্ণ বলি ছাড়ে ন নিঃশ্বাস কতদিনে বৈষ্ণব দেখিতে ইচ্ছা করি আইলেন হরিদাস নবদ্বীপ পুরী হরিদাস দেখিয়া সকল ভক্তগণ হইলেন অতিশয় পরানন্দ মন আচার যোগসাই হরিদাসের পাইয়া রাখিলেন প্রাণ হইতে অধিক করিয়া সর্ববৈষ্ণবের প্রীতি হরিদাস প্রতি হরিদাস করেন সবারে ভক্তি অতি পাশী সকলে যত দেয় বাক্য জ্বালা অন্ন অন্যের সবে তাহা কহিতে লাগিলা গীতা ভাগবত লই সর্বভক্তগণ অন্ন অন্য বিচারে থাকেন সর্বক্ষণ যে জনে পড়ে শুনয় এসব আখান তাহারে মিলিবে চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাস তছু পদ যুগে জন ইতি চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী হরিদাস মীমবর্ণ নাম সরশ্রধ্যায়